प्राय बांग से पिविंग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 আসসালামু আলাইকুম ওরহামকাত দা ওয়াল্লা প্রয়োজন এবং এর গুরুত্ব সম্পর্কে জানি মহান আল্লাহ তালা আল কুরআ সেদিক আহ্বান করেছেন উদর ইতিহাসন তোমার রবের দিকে আহ্বান করো প্রজ্ঞার সাথে এবং উত্তম উপদেশের সাথে আর বিতর্ক করো উত্তমপন্থায়। পন্থায় দাওয়াতের এই সুন্দর ম্যাথাডলজি আমরা জানি কিন্তু বাস্তবে দাওয়াতের ম্যাথাডোলজি আমরা কিভাবে প্রয়োগ করতে পারি কীভাবে কোরআনীকে ম্যাথডকে আমরা আমাদের এই বিশ্বজগতে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে মানবতাকে উপকৃত করতে পারি তেমনি একটি বিষয়কে সামনে রেখে আমরা আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন প্রখ্যাত আলমী দিন শিক্ষাবিদ গবেষক কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর আলফিক ডিপার্টমেন্টের জনাব ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া জনাব আমরা আপনার কাছ থেকে আজকে দাওয়া সম্পর্কিত বা আল্লাহর দিক আহ্বান যেটাকে আদা ওয়াহ ইলাল্লাহ বলা হয় সে সম্পর্কে কিছু কথা শেয়ার করব। আজকে দাওয়ার বিষয়টা শুরুতে আমরা শুধু এতটুকু বলবো যে দাওয়াল্লাহর এর যে একটা সংজ্ঞা কিংবা এটাকে খুব সংক্ষেপে আমরা কিভাবে বুঝাতে পারবো এর পরিধিটা সংক্ষেপে বলে আপনি দাওয়ার ক্ষেত্রে আপনার নিজস্ব কিছু কর্মতৎপরতা যদি তুলে ধরেন আশা করা যায় এর মাধ্যমে আমাদের শ্রোতারা এবং দর্শকরা উপকৃত হবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে দাওয়া কিন্তু আপনি আগেও বলেছেন বা আজকেও বলেছেন দাওয়া হচ্ছে নবী রাসুলের কাজ নবীন কাজ এটাকে বলা হচ্ছে সমস্যা হচ্ছে পৃথিবী অনেকেই বলে যে আমি আল্লাহ পথে দাওয়াত দিচ্ছি দায়ীল্লাহ আমি দাওয়াত দিচ্ছি দাওয়াতের লোকদের অভাব নেই কিন্তু কোন জায়গায় সমস্যাটা তাহলে মানুষ কেন হেদায়তের পথে আসছে না আমরা কিন্তু একটু চিন্তা করার দরকার আছে সেটা হচ্ছে দাওয়াতের যে মূল উদ্দেশ্য সেটা অনেক সময় মানুষ বুঝে না মূল যে মানুষের আওলা যেটাকে প্রাধান্য প্রাপ্ত কোন অংশ প্রাধান্য দেবো কোনটাকে পরে করব এই জিনিসটা অনেক সময় জানা থাকে না আমাদের আমরা অনেক সময় দেখি যে আমরা এই জিনিসের অনেক উপকারিতা আছে অনেক ফজিলত আছে আবার অনেকে কেউ কেউ মনে করি যে আমরা তাড়াতাড়ি করে আমাদের রাষ্ট্র ক্ষমতা নিয়ে দরকার মনে করি এই জাতীয় জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করে কিন্তু দাওয়াতিরাল্লা কিন্তু এটা কোন সঠিক রূপ নয় এই জন্য আমাদের ভুলগুলি হয়ে থাকে আপনি একটা ভালো জিনিস দাওয়াতিরাল্লাহ মূল উদ্দেশ্য হতে হবে মোহাম্মদ রসুল্লাহাম যেটা দাওয়া দিয়েছেন ঠিক সেভাবে। আমি কেরাম যে পথে দাওয়া দিয়েছেন সেটা তাদের সবার একটাই ছিল দাওয়া তিলাতির তো প্রথম এই কাজটাই তারা করেছিলেন সবাই মা সবাই একটা জিনিস তোমাদের ইল্লাহ নেই তাও পাঠিয়েছেন কাজটি করেছেন এটাই যে প্রথম তাও দিকে অর্থাৎ আল্লাহাব দাওয়াত দিতে বলেছেন প্রচুর নিজেও তাহার জীবনের বছর দেখেছেন মক্কায় আমরা এক হতে পারতাম কাজ করছি হজ বড় অবস্থায় কেউ দাওয়াত দিচ্ছি কি যে আমল ফজলের চিন্তা ভাবনা কেউ দাওয়াত দিচ্ছি আমি এখন রাষ্ট্র দখল করবো উদার বিষয়ে বলছি কেউ দাওয়ার দিচ্ছি না আমি এদিকে যাবো করবে এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেবো আমাদের কাছে এইটার কারণে আমরা কিন্তু কখনো এক পারি না এমন অবস্থা হয়েছে যে আমরা প্রত্যেকে তার মতো করে দল ভাগ করে ইসলামকে ভাগ করে করে আলাদা আলাদা ঘর বানিয়ে এটা হচ্ছে বড় দোষ দাওয়াত ই অবশ্যই হতে হবে যেভাবে রসুল্লাহ আসলাম করেছেন সেইভাবে তিনি সর্বোত্তম তাহিদের দাওয়াত দিয়েছেন আমাদের তাহিদের দাওয়াতেই উম্মতি যদি প্রতিষ্ঠা হয়ে যায় এটাতে কিন্তু সমস্ত কিছু আস্তে আস্তে অন্যগুলো এবং তারা সত্যিই সঠিক একটি জিনিস চলে যেমন সাহাবাহা তাদের কিন্তু অন্যগুলো আমল বলতে হয় না যে এটা করো এটা করো এটা করো তাহিদে এসছে এরপর তাহিদ ঠিক হওয়ার কারণে আল্লাহর নির্দেশকে মানতে তারা বাধ্য তারা কিন্তু নামাজ পড়েছে দেখা দিয়ে আল্লাহ আল্লাহ তোমাদের উপর হজ প্রজ করেছে আল্লাহ তার করেছেন তারা দিয়েছে এর জন্য তাদেরকে রসুল্লাহ আসলামকে এই জন্য যুদ্ধ করতে হয়নি জন্য না জাকাতের জন্য না হজের জন্য না কিন্তু তাহিদের জন্য যুদ্ধ করেছেন রসুল্লাহাম তো দাওয়াতের ক্ষেত্র বাধা দেওয়ার কারণ তাহিদের কারণে কিন্তু যুদ্ধ হয় এখনও কেন কোন দেশে কেউ টাকা দিল না দিল জাকাত দিল এর জন্য কিন্তু যুদ্ধ হবে এখনো যুদ্ধ হবে কেন যে আল্লাহর পথে দাওয়াত তোল তাহিদ টার্গেট তাও যুদ্ধ হয় কেন দুইটা কারণে আমরা জানি একটা হচ্ছে যে প্রথম যুদ্ধ হচ্ছে কেউ আক্রমণ করে তাকে ঠেকানোর জন্য ইসলামের যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ হচ্ছে দাওয়াতের পথে বাধা হওয়ার কারণে যুদ্ধ এর বাইরে ইসলামের কিন্তু তৃতীয় কোন যুদ্ধ নাই আমরা এটা ভালো করে যাই নেই এটাই চাই তাওহিদটাই মানুষ চাচ্ছি এই তাওদের দাওয়াত সবাই আগে দেয়া উচিত সব কিছু ভুলে গিয়ে এই জিনিসটাই আমাদের দেশে বড় ভুল হচ্ছে সব জায়গাতেই যারা আমাদের বাংলা ভাষা আছে অনেকেই আগে দেয় অনেক সময় তাহুদের দিলে বলা হাবি এইভাবে প্রশ্ন করতো বলত যে আমাদের বাপদাদার কি হবে তাহলে আবাহুল কি অবস্থা হবে এই প্রশ্নগুলি এটা ভুল মানে মনে করতে হবে দাওয়া দিয়েই শুরু করতে হবে প্রত্যেকটা জিনিস এবং এখনো যত বেশি তাহিদ ঠিক থাকবে তত বেশি কিন্তু আমাদের সবকিছু ঠিক থাকে প্রেক্ষাপটেও কিছু কিছু উপকরণ ইউজ করতে পারে জি আসলে এই জিনিসটা জানা দরকার যদি আমরা তাহিদের দাওয়াত অবশ্যই আগে যে নিয়ম গুলি ফলো করতে হবে আধুনিক নিয়ম আমরা অস্বীকার করতে পারি না যদি কোনো এরকম পদ্ধতি থাকে অবশ্যই সেটা গ্রহণ করতে হবে যেটা শরীর বিরোধী নয় বা ওইটার কন্ট্রাডিক্টরি হবে না যে আমাদের আগের নিয়মগুলোর সাথে কন্ট্রিক্টরি হবে না দেখেন আল্লাহ তালা কিন্তু তিনটা শব্দ বলেছে বলে দেয় নাই আপনি খেয়াল করেন জিনিসটা হ্যাকমত কোনটা আপনি কখনো কখনো হ্যাকমত হয় যে আপনি কিছু না বলে শুধু তার সামনে নামাজ শুরু করে দেন অথবা তার কাছে আল্লাহর কথা বলেন কিছু না বলেন তাকে না করেন অথবা কোরআনার একটা আয়াতের অর্থ ব্যাখ্যা দেখেন এই জিনিসটা এটা কিন্তু ভিতরে পড়ে আবার কখনো কখনো দেখবেন যে তার মধ্যে ধরেন যে শিরকের খারাপ দিকগুলো তুলে ধরে এটাও একটা হ্যাকমতের অংশ সুতরাং কখনো কখনো যে মুর্শেকরা কি করে তাদের কার্যকলাপ তুলে ধরলে তাদের খারাপ দিকগুলো তুলে ধরলেও তার মধ্যে একমতের অংশ একমতের কোনো শেষ নেই একমত নির্ধারণ করে ফেলবেন এটা কিন্তু ঠিক না এই তিনটির মাধ্যমে আমরা আল্লাহ এই যে এখন আমরা টিভির মাধ্যমে মানুষকে দাওয়াত দিচ্ছি তাহলে দাওয়াত দিচ্ছি আপনি বলেন এটা তখন কি ছিল ছিল না এটা কোন নতুন আসছে ইন্টারনেটের মাধ্যমে আমরা মানুষকে দাওয়াত দিচ্ছি এই যে পদ্ধতি যেই মানুষ যত কিছু উপকরণ আবিষ্কার সেখানেই আমরা আল্লাহ সবাই সৃষ্টি করে আল্লাহ কাজে ব্যয় করতে পারি সেটা হলো আমাদের যোগ্যতা এবং এই দাওয়াতের ক্ষেত্রে এগুলিকে অবশ্যই কাজে লাগাতে হবে আমরা যদি পিছিয়ে পড়া নীতিতে বিশ্বাসী হই এবং মনে করি যে এগুলির মাধ্যমে দাওয়াত দিলে আমার ইসলাম অপবিত্র হয়ে গেলো তাহলে আমরা হচ্ছে সবচেয়ে পিছিয়ে পড়া জাতি থাকবো হামেছিলাম থাকবো দেখেন এক সময় আমি আশ্চর্য হতাম এক সময় মাইক ব্যবহার করতো না কোনো তারা নিজেরাই দিয়েছে আল্লাহ কিন্তু তার দাওয়াতের ক্ষেত্রে তিনটা জিনিস দিয়ে বলেছে হ্যাকমত যেখানে আছে প্রজ্ঞা যেখানে আছে যেখানে মাওরাজিল হাসানা উত্তম উপদেশ আছে আর যারা বিরোধিতা করে যার সাথে সুন্দর পন্থায় তাদের সাথে একটা জিনিস বেরিয়ে আসতে পারে এই জিনিসটা কত রকমে আসতে পারে এটা ব্যক্তি নির্ধারণ করবে দাড়ি যে এর সাথে আলোচনা করতে হলে আমার কি পদ্ধতি অবলম্বন করতে হবে এবং সেখানে তো আরেকটা শর্তকে আরোপ করা যায় যে ইসলামের মূলনীতির সাথে কোন বলছিলাম যে প্রথমে ইসলামিক মূল নিতে পারবেন তার সাথে থাকে বাড়ি বলে চিহ্নিত সম্পর্কে আপনার কাছ থেকে আমরা আরো শুনবো আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে দর্শক আমাদের সময় হয়ে গেল বিরতির যাচ্ছি বিরতিতে এবং সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্মেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো সাল ख रूप प्रकाश कर पंचाश बचर व्यवधान चौत्री थे धर्म सब चेद्धि अवस्थान आलम ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান ধর্ম কেবল সাতচল্লিশ পার্সেন্ট কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন দরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম लक्ष लक्ष मानस के पृथ्वी इसलाम ग्रहण करते तरब एटलम तरबारी शांति तरबी तरबारी सत्य एवं ज्ञान जाते आज মানব জাতির সকল সমস্যার সমাধান বৃষ্টিভি বাংলা মানবতার সমাধান আল্লাহর অসন্তুষ্টি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 छोट बड़ बनेकल्याण देख अशुभ परिणति परवर्ती अनुष्ठान पिसा দর্শক বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে এলাম আমরা আলোচনা শুনছিলাম মূলত ডক্টর শেয়ার করবো যে আপনি দাওয়া ব্যবস্থাপনা দাওয়াতের এই দেয়াটা হচ্ছে ভুল হবে নতুন যত পদ্ধতি আসবে সবই আমরা কাজে লাগাতে পারি দেখুন এক সময় গ্রন্থ দিয়ে কাউকে বই দিয়ে দাওয়াত সিস্টেম ছিল না এখন কিন্তু আমরা যে জিনিস আপনি বই কয়েক কার্টুন বইশো কয়েকশো আপনি সেটা আপনার কষ্ট হবে নিতে অথচ আপনি একটা সব নিয়ে যাচ্ছেন অথবা সেটা দাওয়াই আল্লাহ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আচ্ছা আর আমরা জানতে চাচ্ছিলাম আরেকটা জিনিস যে একজন দাঁড়ি কতটা সফলভাবে তার দাওয়ার প্রজ্ঞাকে কাজে লাগাবে তার তার আরও যে কে কাজে লাগাবে সেটা হচ্ছে আসলে দাওয়া ব্যবস্থাপনা এখানে আমরা অনেক দায়কে কিন্তু একটু মানে দুর্বল দেখতে পাই তারা হয়তো দাওয়াত দিতে গিয়ে সেখানে গোলমাল করে ফেললো অথবা দাওয়ার যে স্কোপটা ছিল সেটা নষ্ট হয়ে গেল হ্যাঁ তাদের হয়তো আচরণগত কোনো ত্রুটির কারণে যেখানে কঠোর হওয়ার কথা ছিল সেখানে ঠান্ডা নরম যেখানে নরম হওয়ার কথা ছিল সেখানে কঠোর অথবা যেটা যখন টাইম মতো করার কথা ছিল সে টাইমে তাদের সংযোগ হয়নি একটি কথা বলুন আমি মনে করি এখানে দুইটা জিনিস কাজ করে একটা হচ্ছে মার কিছু খায় দাঁড়িরা সবসময় মার খেয়েছে কিছু না কিছু নদীরাও কিছু না কিছু মার খেয়েছে কিন্তু সবাই কিন্তু সেষ আল্লাহ তাদেরকে একটা সফলতা দিয়েছে এটা কিন্তু কারো কারো ব্যক্তিগত বড়দিনই দেখা দরকার যে আমার ব্যক্তিগত কোন ত্রুটি আছে কিনা আমি কি সত্যিকার ক্ষমা করে না বিশেষ আপনি যেদিন দাওয়াত দিচ্ছেন যদি অন্যায় হন আপনি তাদেরকে খারাপ ভাবে ওই তো ভালো আরেকজন তো এই অর্থে ভালো তা আমি কথা শুনবো কি করে সোল্লা সালামের যে আখলা সাহবা যে আখলা ছিল তার হেঁটে মানুষ ইসলাম গ্রহণ করেছে তার হেঁটে গেলেই ইসলাম গ্রহণ করেছে এই জন্য অমরাদ সময়ে যখন সাদেমন যখন যুদ্ধের মাঠে পার হচ্ছিলেন তখনই ইসলাম গ্রহণ করেছে বলছে আমাদের গ্রন্থে আমরা এরকম লোকের দেখেছি ফিরে আসতো তো আমাদের চারিত্রিক উৎকর্ষ লাভ করবো মানুষ কিন্তু চরিত্র দিয়ে অনেক কিছু জয় করা যায় যা দিয়ে জয় করা যায় না যা অনেক জয় করা যায় না তাদেরকে আমরা আর্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা কিন্তু ক্ষেত্রে অনেক সময় দূরে জন মানুষের সাথে আমরা সম্পৃক্ততা থেকে আমি দূরে সরে যাই এই জিনিসটা আরও খারাপ জিনিস মানুষকে যত বেশি তার বিপদ হচ্ছে এখন আমি চিন্তা করতেছি যে আমি তাকে নিয়ে এখন অন্যদিকে যে দাওয়াতের কথা তার এখন মরে যাচ্ছে সে কোনো কারণে তাকে এখন প্রথম দরকার তাকে কিছু সেবা শুশ্রূা করে এর না করে তাকে প্রথমে দাওয়া দিচ্ছে এই বেটা না আমার আগে আলোচনা করতেছে এইটা আমাদের কোবিন্দ নজরুল যেটা বলেছেন এটা কিন্তু দাওয়াতের ক্ষেত্রে একটা বড়ো ভুল যে তাকে এই মুহূর্তে তার কী দরকার তারা আহ্বান করছে তাদের নিড তাদের সাইকোলজি মনস্তত্ব সম্পর্কে জানতে হবে এবং সে আলোকে তার দাওয়া স্ট্র্যাটেজি পলিসি ঠিক করতে হবে এবং উপকরণের ক্ষেত্রে আপনি বলেছেন যে সেটা ওপেন আছে তবে ইসলামী সেরিয়ার নীতি ভঙ্গ করে অথবা তাকে পদচ্যুত করে এমন কিছু করা যাবে না আশা করি দর্শকরা বিষয়গুলো ভালো করে বুঝতে পেরেছেন এবার আমরা আপনার ব্যক্তিগত দাওয়াতের প্রসঙ্গে আসতে চাই যে আপনি আশা করি যে আল্লাহ আপনাকে এলএম দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আপনার কিছু জুহুদ আছে আপনি আপনার তো সবচেয়ে বড় দাওয়া হচ্ছে আপনি যে একজন শিক্ষক আপনি আলহামদুল্লাহ একটা খুশির খবর আপনি খুশি হবেন ইশা কোরআন এক আমি বাংলায় অনুবাদ এবং তাফসিল করেছি অর্থ অনুবাদ এবং করেছি ও ছিলেই ইনশাল্লাহ আগামী দুই তিন মাসের মধ্যে মোজাম্মা মালিক ফাহাদ সৌদি আরবস্থ যে কোরআন প্রিন্টিং করে সেখান থেকে সেটা বের হবে তারা ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহ করেছেন সর্বশেষ সেটা ঘোষণা করেছেন আমি সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি জিনিসটা যে আমার দেশে অনেক তাফসির হয় কিন্তু অনেক সময় দেখা যায় মূল কোরআন থেকে মানুষ দূরে সরে গেছে কোরআন কি বলছে সেটা না বলে অন্যদিকে চলে যাচ্ছে আর এই তাফসির বিশেষ করে কোরআনের যে মূল জিনিসটা তুলে ধরেছেন সবচেয়ে বেশি ইমাহিকাসির রহমতুল্লাহ আলী চেষ্টা করেছেন এই মুহতার রহমতুল্লাহ যে শব্দটা কি বুঝতে চাচ্ছেন আল্লাহ কি বলছেন সেটা আমি রসুল্লাহ আসমের কি ব্যাখ্যা সেটা তো আমি আমার তাফসির এই জিনিসটা সাথে নিয়েছি যে কোরআনের এই আয়ত্তির আসল ব্যাখ্যা কি চেষ্টা করেছি কোথাও কেউ না বুঝে বা আমি নিজে না আমি চিন্তা করি আমি একজন সাধারণ দর্শক হিসাবে বা আমি একজন সাধারণ পাঠক হিসাবে আমি বুঝি নাই অর্থাৎ কেউ নাই আমি নিজের মতো করে এটাকে টিকা দিয়ে নিজে সাজিয়ে নিয়ে বুঝিয়ে দিয়েছি এটা অর্থে আল্লাহকে বুঝিয়ে এবং সে তার সমর্থনে যদি কোরআন হাদিস পাই কাছে উল্লেখ করেছেন ধরেন হাদিসটা নিয়ে এসেছেন অথবা সকালে নিয়ে এসেছেন আশা করি আল্লাহালা এটা কবল করবেন আমি আল্লাহ কাছে আমি রচনা করেছি আলহামদুলিল্লাহ বিষয় যেহেতু টিচিং পেশা নিয়ে আছে সেখানকার এটা একটা গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আর মাঝে মধ্যে আমি কিছু ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিছু খোদবা দেয় এই কাজটাও করে দরকার তার মধ্যে যে কিছু হালাকাও করি মাঝে মধ্যে এর বাইরে বেশি যে কাজটা আমি গুরুত্ব দিই সেটা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কিছু কাজ করি এবং আপনিও সেটা জড়িত আছেন বিশেষ করে ইসলাম অথবা জানাবেন আমরা শুদ্ধ করে নেব আপনিও আলহামদুলিল্লাহ দেখেন সেভাবেই আমরা দিয়ে থাকি এবং আসলে দেখেছি আমরা যে অনেকেই ইন্টারনেট বৃদ্ধি খ্যাতমত করতে চান কিন্তু তার মধ্যে দুইটা যে স্বভাব ভাষাগত ত্রুটি দুর্বলতা আবার দেখা যায় অ্যালমিস্বরেই তার মধ্যে কমতে থাকা দুইটা জিনিসই আমরা দেখতে পাই আল্লাহ তালা যেহেতু আমাদেরকে এই কিছু অ্যালম দিয়েছেন আমরা মোদিন ইউনিভার্সিটি পড়েছি এবং সত্যি অর্থে সেটা আমাদের বড় জ্ঞান আর কোথাও আমরা এত জ্ঞান অর্জন করতে পারিনি তো সেখান থেকে আমরা যেটা পেয়েছি সেটা অনুসারে আমরা আলহামদুলিল্লাহ আকিদাগত ত্রুটি বুঝতে পারি পড়িলে যেটা শুদ্ধ নয় সেটাকে আমরা ঠিক করে নিই এবং কোনো রকমের কোনো খুব চেষ্টা করে না থাকে তেমনিভাবে আরেকটি দিন আমরা দেখি যেহেতু আলহামদুলিল্লাহ এমনি শরীর পড়েছি তো শরীরে কত কোনো সমস্যা থাকলো সেটাকে আমরা ঠিক করে নিই আর আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আপনি আছেন ভাষা কত ভালো দেখেনি সব কিছু আমি দেখি আমাদের ইসলাম হাউজের আমি একদম বলতেছি আলহামদুলিল্লাহ ইসলাম হাউজের কাজগুলি প্রশংসিত হয়েছে এবং এ পর্যন্ত আমি যত জায়গায় আলোচনা করে সবাই বলছে আমরা তো না জেনেই সেখান থেকে সব ডাউনলোড করেছি পড়েছি এবং শেয়ার করেছি বন্ধু বান্ধবকে দিয়েছেন এটা আমি মনে করি এটা একটা দাওয়াতের ক্ষেত্রে একটা বিরাট মাইল ফলক এটা হওয়া প্রত্যেকটি মানুষের তা হওয়া উচিত কিভাবে তারা সৌদি আরবের বিভিন্ন জায়গাতে এবং মানে এছাড়াও আপনি আলহামদুলিল্লাহ কিছু মার্কাজ জালিয়াতেও কিছু কাজ করেছেন আমরা দেখেছি মানুষের মধ্যে এদেরকে আসলে সত্যিকার দিন দিতে গেলে মানুষ কিন্তু ঠিকই নিবে অনেক সময় মানুষ গোজামিল অবস্থা থাকে অন্ধকার থাকে তারা উঠতে পারে না বুঝতে পারে না সেই তারা খারাপ অবস্থায় থাকে এটা একটা ভালো দিক আর কিছু কিছু কাজ আলহামদুলিল্লাহ আপনি যেমনটি বললেন যে কিছু কিছু কাজ আমরা ওই বাইরেও কিছু কিছু কাজ করেছি এবং সেটা বই একাডেমির হয়েছে আমি না পক্ষ থেকে সেখানে বিশেষ করে যারা কাফের বলে সুযোগ পাইলেই কাফের বানাতে থাকে মানুষকে সে বিষয়টিকে আমি উল্লেখ কখন মানুষকে কাফের বলা যাবে কাফের বলে যে কত ক্ষতনা কত ক্ষতিকর এবং কত ডেঞ্জারাস জিনিস সেই জিনিসটা আমি সেখানে তুলে ধর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এবং সেটা একটি মোজাজ মানে সবসময় এখানে এই সমস্ত বড় বড় সেমিনার সাধারণত সবগুলি করা হয় না যেগুলি আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ ভালো ছিল বলে সবাই গ্রহণ করেছে। আর দুইটি মোজাম মালিকবাদ থেকে ইন্টারন্যাশনাল দুইটি নদয়াতে আমি অংশ করেছি আন্তর্জাতিক সেমিনারে সেটাতে অংশ করেছি একটা হয়েছিল বাংলা ভাষায় কোরআন চর্চা বাংলা ভাষায় কোরআন চর্চা একটি সেমিনারে আমি অংশ করেছি বাংলা ভাষা ভাষায় কি কি সেই জিনিসটা আমি তুলে ধরতে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এর বাইরে আমি আলহামদুলিল্লাহ একটি ইন্টারন্যাশনাল অংশ করি সে উপরে ছিল মানবাধিকারের উপরে আমাদের উপর প্রেম তত বেশি আসবে আমরা যখন আমাদের ফুটেই তুলতে পারি তো ভালো হয় ওখান আসার পর আমার উপর বললো আপনি একটা গ্রন্থ লিখেন ইসলাম মানবিক আইনের উপরে আমি আলহামদুলিল্লাহ একটা বিভিন্ন থেকে সংগ্রহ করে ইসলাম ও আন্তর্জাতিক মানবিক আইনের থেকে ছাপা হয়েছে অনেকগুলো কথা আমরা শুনলাম এবং নিশ্চয়ই আপনি অনেক কিছু এখনো এই স্বল্প সময় বলতে পারেননি আল্লাহ আপনার এলমি বারাক্কাত বাড়িয়ে দেখুদ কে কবুল করুন এবং মুসলিম মার খেদ মাসে নিয়োজিত করুন আজকে আপনি আমাদের এখানে এসেছেন এবং আপনার জ্ঞান থেকে এবং আপনার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেয়ার করেছেন আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং্লাহ আপনাকে জানাচ্ছি আমাকে আহ্বান করার জন্য আল্লাহ আমাদের আপনাদের সবাইকে কবুল করুন সবাইকে ক্ষমা করুন সবাইকে ভবিষ্যতে ভালো কিছু করার তৌফিক দান করুন এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি هذا صلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته الله الله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 सम्पर्के महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ प्रति सोमवार रे आठटाय पुन सम्प्रचार सकाल सारेटाय बांग्लाशे पीस टी